दुनिया बड़जगतर सफलतार् रात हो शुद् आल्ला भरोसा प्रति रविवार रत साढ़े दस टायबार सकाल नीस टी बांगल्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 দূরের এবং কাছে ও অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন ঘড়ি জীবন গড়ারের আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম প্রথম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে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 হে মানুষেরা তোমাদের রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে এক নবস থেকে সৃষ্টি করেছেন তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন আর দুইজন থেকে অগণিত অসংখ্য নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা অন্য মানুষের কাছে কোনো কিছু চাও আর তোমাদের সম্পর্ককে তোমরা ঠিক রাখো আর নিশ্চয়ই যা কিছু আল্লাহ সে সম্পর্কে জানেন সম্মানিত ভাই বোনেরা সুরান এক নম্বর আয়াত নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি আলোচনা অনেক দীর্ঘ এর আগের আলোচনা আমাদের ছিল যে আমরা হলাম মূলত শুরু থেকেই আমরা মানুষ আমরা অন্য কোনো জন্তু জানোয়ার থেকে আসি নাই এবং আমরা ডে ওয়ান থেকে প্রথম দিন থেকেই সভ্য মানুষ এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমরা অসভ্য ছিলাম এবং আমরা বিভিন্নভাবে আদিম যুগের মানুষ ছিলাম আমরা রান্না বড়া করতে জানতাম না আমরা পাখি শিকার করে গোষ্ঠকে সূর্যের সঙ্গে আমরা স্যাক দিয়ে খেয়েছি এরকম বিষয় না শুরুর দিন থেকেই আমরা সভ্য মানুষ আল্লাহ সুবহান হাতাল আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন হ্যাঁ সভ্যতার পরিবর্তন হয়েছে উৎকর্ষ সাধন হয়েছে চেঞ্জ হয়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে দ্যাস ট্রু বিভিন্ন ধরনের নতুন নতুন ইনোভেশন হয়েছে নতুন নতুন ডিসকভারি হয়েছে নতুন নতুন বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়েছে মানুষের জীবনের মান বৃদ্ধি পেয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু যেটাকে বেসিক সভ্যতা সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া দুইজনের বাবাও নাই মাও নাই আল্লাহর সৃষ্টি তারা ইউনিক কারণ হলো আল্লাহ সুবহান এক জায়গা থেকে শুরু করবেন যেন আল্লাহ সুহান ক্ষমতা হলো আল্লাহ কাউকে চাইলে মা বাবা সারা সৃষ্টি করতে পারেন যেমন আদমকে সৃষ্টি করেছেন হাওয়াকে সৃষ্টি করেছেন আবার হাওয়া হাওয়াকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ চাইলে কাউকে আল্লাহ সুফানা তালা শুধু মা দিয়ে বানাতে পারেন কোনো বাবা নাই যেমন আবার আল্লাহ সুফানা হাইলে মা বাবা থেকে সৃষ্টি করেন এটাই আল্লাহর সাধারণ নিয়ম এই নিয়মের আন্ডারে আমরা আলোচনা করেছি এবং এরপরে কি করলেন এরপর আল্লাহ আদমকে বললেন তুমি আদম এবং তোমার স্ত্রী তোমরা দুইজনে জান্নাতের মধ্যে থাকু যত খাবার দাবার আজ নাজামত আছে সব যা খুশি খাও তবে এক্সেপশনালি ওয়ান don't go next to that tree if you eat from that tree then you will be transgressors, as wrongdoers jodi tumra ei gacher fol khao allah subhanahu wa ta'ala adam hawa ke jannate dilen ar sob khete bollen ar nishiddho gach allah keno rekhe dilen karon nishiddho gach ta forbidden tree पक्षा परीक्षा आदम आल्लम आदम आलामे प्रचित दुनिया दुनिया जिन पापर क्या आर शुरू है महिला আমাদের আইডিয়া এটা নয় আমাদের আদম আলাই সালামের দেখা যায় যে সেখানে অশোয়াটা বেশি হয়েছে বলে মনে হয় শয়তান তাকে বললো আলার আল্লাহ শানকেও জান্নাতে একসেস দিয়েছিলেন যাতে করে আদম এবং হাওয়ার জন্য এটাও আর পরীক্ষা হয় এরপরে কি হলো আল্লা তারা দুইজনেই ফল খেলো তাহলে ফলের খাওয়ার ব্যাপারে দুইজনে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল গাছ যেটাই হোক ফল সেটা যাই হোক ডিফারেন্ট আলোচনা আমি আলোচনা এখন যাব না কিন্তু গাছকে নিষেধ করা হয়েছিল গাছের ফল খেয়েছে তা কি হলো আল্লাহআর হুকুম যখন তামিল করা হল না হুকুম যখন বর খেলাপ করা হলো আল্লাহ সুফানি সালামের জান্নাতি পোশাক খুলে নিয়ে গেলেন এমন জিনিস জান্নাতে থাকতে পারবা মিথ্যা দিয়ে তার কারবার শুরু হয় আল্লাহ আল্লাহটাকে বললেন হে আদম হে হাওয়া। আমি কি তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছিলাম না আর তোমাদেরকে কি বলেছিলাম না যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন এই শয়তান আপনার আমার দুশ্মন আমার মা বাবার দুশ্মন আল্লা সুবাহ জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন জমিনে তারা আসলেন এটাও হয়তোবা আল্লাহআ পার্ট অব দা প্ল্যানই হবে কারণ আল্লাহ তো আদম আলাই সালামকে জান্নাতের জন্য সৃষ্টি করেন নাই বরং আল্লাহ প্রথমে এটা একটা বড় কোয়েশ্চেন এই কোয়েশ্চনের আনসার হল এটা যে দেখেন আমাদের মা বাবাকে আল্লাহ রব্লা আলমিন প্রথমে জান্নাতের মালিক বানায় দিয়েছেন দে আর দা ওনার অব দা এবং আদম হাওয়া না দেখলে বুঝতেন কি করে যে তারা দুনিয়া থেকে কোথায় যাবেন আল্লাহ প্রথমে দেখায় ফেললেন কনফিউশন রাখলেন না এক আনসার দ্বিতীয় আনসার হলো এটা আল্লাহ যেহেতু আদম এবং হাওয়া হলেন আমাদের মা এবং বাবা আপনি মুসলিম হন হিন্দু হন হন, হন, হন, জুইশ খ্রিস্টম আপনি কোন ধর্ম সবাই মা বাবা হলো আদম এবং হাওয়া আল্লাহ উই আর ব্রাদার্সিস্টার ইন হিউম্যানিটি মানুষ হিসেবে আমরা ভাই বোন সবাই তাহলে আমাদের সবাই মা বাবার জায়গা হলো জান্নাত ওই যেহেতু আমাদের মা বাবার এই জন্য আমরাও কিন্তু মূলত আমাদের বাপের বাড়ি হলো জান্নাতের আমাদের টার্মিনোলজি তো শুধু মহিলাদের বাপের বাড়ি যায় আর পুরুষা যেহেতু বাপের বাড়ি থাকে এজন্য কোশ্চেন সেখানে আর আসেই না কিন্তু আসলে আমাদের সবার মায়ের বাড়ি এবং বাপের বাড়ি দুইটাই কিন্তু জান্নাত মায়ের বাড়ি বাপের বাড়ি যদি জান্নাত হয় তাহলে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে এই কথা শোনার জন্য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 কোরআন কাহিনী প্রতি বুধবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spend the message of Allah's To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekun career guidance. Pratiravivaad, raja shadhae shadhae, aap puno shampra chaad. Shokal shadhae no tae, Bangladeshe. Peace TV, Banglae. এক নিকটে মনোনীত যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন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 स्वागत कथा তার অর্থ হল আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবো আমাদের মা বাবার সম্পত্তিতে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো হেসা আছে কোনো না কোনো অংশ আছে আমরা প্রত্যেকেই জান্নাতির ওয়ারিস وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي عُورِثْتُ مُوحَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ لَوَنَا تُمْعَا در جَنَّةِ رُوَارِزْ بَانَنَا هُئَا جَوَ تُمْعَا در عَمَلِرْ كَرُونَ تَحُولَيْنَ لَا اَپنِي جَيْهُ هَنَا كَنُوْا اَپنِي مُونَ رَكْبَيَنَ لَا اَجَنَّةِ رَيْنَا اَا জান্নাতের মধ্যে আপনার একটা বাড়ি আছে। জান্নাতের মধ্যে আপনার একটা ঠিকানা আছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যা মেঘনা যমুনা ঠিকানা কয় বছর থাকবেন ষাট সত্তর বিশ দশ বিশ এরপরে তো শেষ কিন্তু তোমার আমার ঠিকানা আসল জায়গা জাননা এটা যেন আমরা সবাই বুঝি ওখানে আপনার একটা পারমান্ট অ্যাড্রেস আছে এটা যেন আপনি বোঝেন আমরা সেখান থেকে এসেছি যেখানে এসেছি ফিরে জান্নাতের টানে ওই জান্নাতের টানে আবার আবার আমরা আমরা ফিরে ফিরে এই জান্নাতের জান্নাতের দুয়ারে। দুয়ার থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার মা বাবাকে নিয়ে এসেছেন ওই জান্নাতের জমিনে ওই জান্নাতের দুয়ারে আবার আমরা ফিরে যেতে হবে আমার মা বাবা ওয়ারিস আপনার জন্য আমার জন্য ওয়ারিস হব আমরা মিরাস রেখে গেছেন জাননাতে কিন্তু একটা কথা কথাটা হলো এই মা বাবার থেকে সন্তান কিন্তু হতে পারে না মা বাবার থেকে যদি সন্তান কোনো জিনিস সম্পদের দুনিয়ার নিয়মেও এটা আছে ফারায় নিয়মে এটা আছে ফারায়ের আলোচনায় শুশুরার মধ্যে আসতেছে সেটা বন্টনের বিরাট একটা নলেজ এটম আমরা আলোচনা করব সামান্য কিছু নিয়ম হলো কোন সন্তান যদি তার মা বাবাকে হত্যা করে তাহলে তারা সেখান থেকে হবে না। আবার নিয়ম হলো ওয়ারিসা সন্তান যদি মা বাবার ধর্মকে পরিবর্তন করে ফেলে তাহলে তারা সেখান থেকে ওয়ারিস হবে না এখন আপনি কি আপনার মা বাবাকে হত্যা করে ফেলেছেন কি না দেখেন চিন্তা করে আমরা অনেকে করে ফেলেছে। পরিচয় আমরা দেই না অথবা আমরা অনেকেই আছি আমার মা হাওয়া এবং বাবা আদম আদম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের যেই দিন ওই দিন আদম আলাহিসাল্লাম থেকে শুরু হয়েছে সুর আলে ইমরান মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যদি আপনি থাকেন তাহলে আপনি মা বাবার ওই জায়গার জান্নাতের ওয়ারিস আপনি হবেন এই ব্যাপারে কোনো অসুবিধা নেই আর ওই ইসলামের উপরে যদি না থাকেন ইসলামকে পরিবর্তন করে দেন তাহলে আপনি ওই জান্নাতের মিরাজ পাবেন না আর যদি আদম আলা দিনের উপরে আপনি না থাকেন এই দিনের উপরে ফিরে আসেন ফিরে চল জান্নাতের টানে আমরা জান্নাতের টানে ফিরে যাই আর আমাদের এই জন্নাত থেকে আদমে বাংলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন আর দুনিয়াকে পাঠালেন এই দুনিয়াকে আল্লাহ সুহান কি করবেন এই দুনিয়াকে কালটিভেট করবেন এই দুনিয়াকে আল্লাহ থেকে আদম এবং যখন এরকম অবস্থা হলো তখন তোমরা চলে যাও তারা চলে আসলেন আল্লাহ সুানি খালেন যেমন সুরা আল্লাহ বলেছেন সুরা আরফের মধ্যে বলেছেন আদম আ যখন এই ফল খেলেন আদম এবং হাওয়া আলি হিমাসালাম দুইজনে আল্লাহ সুবাহ থেকে তিনি শিখলেন তথা শিখলেন দুইজনে তারা কি বললেন কালি কলা তারা দুইজনেই বলল। তারা দুইজনেই বলল কি বললো তারা তুমি যদি আমাদের উপরে রহম না করা কুনাল তাহলে আমরা দুইজনে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাব হয়ে যাবে কবুল করলেন আর এরপর আল্লাহ যখন আমাদেরকে দুনিয়া পাঠালেন আমাদেরকে সাবধান করে দিলেন আদম শিন্ন কুম শ শেতন যেন তুমা দে পড়ে শেতন যেন তুমাদেরকে যেন তোমাদেরকে বিপদে না পারে থেকে বের করে এনেছে দুনিয়ায় যেন শান তোমাকে এরকম ধোকায় ফেলতে না পারে কেন ধোকা দিয়েছে শয়তান যেন তাদের লজ্জা স্থানকে দেখায় দিতে পারে আল্লাহ আমাদের হেদায়ত করুন তাহলে বাবা আদম এবং আমার আমার মাকে আনলেন আর আল্লাহ রবিনের কাছে তবা কবুল হয়ে গেল তা এই আয়াতের কারণে আল্লাহ রব আলিন কি করেছেন ফত আলাই হু হু আহ দেখেন আদম ভুল করেছে সঙ্গে সঙ্গে সরি বলেছে আল্লাহ মাফ করে দিয়েছে না সরি তোর মধ্যে না আমি করতে পারবো না আমি উপরে যাই আর আদম নি তবে আমার জীবনের মিশন আপনাদের সঙ্গে আরো কথা হবে তবে অন্য এপিসোড ইনশা আল্লাহ এই তোবর মিশনের উপরে আমাদের সবাইকে থাকার তৌফিক দিন আসসালাম আলাইকুম ওরক